আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আম্মা আলহাম নিস বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে স্বাগতম এবং মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজ আমরা আলোচনা করব কোরআন এবং সুন্না এর আলোকে ইত্তবা প্রসঙ্গে ইতেবা কোরআন এবং হাদিসের রসুল সাল্লি ওয়াসাল্লামে বহুল ব্যবহৃত একটি শব্দ যে শব্দের বাংলা সরল অর্থ অনুকরণ বা অনুসরণ ইতেবা বলা হয় মূলত কোনো ব্যক্তি কোন বস্তু কোনো কিছুকে সামনে রেখে বা ওইটাকে দেখে তার পিছে পিছে চলা ওইটাকে ফলো করে করে চলা এটাকে বলা হয় ইতেবা এই এর্তেবা কাউকে ফলো করা তথা অনুসরণ অনুকরণ এ বিষয়টি একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা মানুষ হিসাবে প্রত্যেকেই অনুকরণ প্রিয় আল্লাহতালা মানুষকে বানিয়েছেন এভাবে যে আমাদের প্রত্যেকের মধ্যেই অনুকরণপ্রিয়তা রয়েছে আমরা যা দেখি তা করি এই যে অনুকরণ প্রিয়তা আমাদের মাঝে আছে সেজন্য অনুকরণ বিষয়ে আমাদের বিস্তারিত কোরআন এবং সুননার আলোকে জানা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যদি আমার অনুকরণের ক্ষেত্রে যদি ভুল কোনো অনুকরণ আমি করে থাকি তাহলে তার পরিণতি যেরকম হবে অত্যন্ত খারাপ ঠিক একইভাবে আমি যদি অনুকরণ করি সঠিক অনুকরণ তাহলে তার পরিণাম হবে খুবই ভালো বিষয়টি অনেকটা রেল বা ট্রেনের পার্টি পরিবর্তনের মতো আমরা রেল স্টেশনগুলোতে দেখি বহু পার্টি সেখানে থাকে একটি পার্টি নির্দিষ্ট একটি গন্তব্যের দিকে চলে যায় আরেকটি পার্টি নির্দিষ্ট আরেকটি শহর বা গন্তব্যের দিকে অনেক সময় চলে যায় রেলের চালক এই পার্টি পরিবর্তনের সময় যদি তিনি সঠিক পার্টির অনুসরণ না করেন সঠিক পাটিটিতে তিনি না চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তার যে গন্তব্যে যাওয়ার কথা সেই গন্তব্যে না গিয়ে তিনি ভুল গন্তব্যে গিয়ে পৌঁছাবেন যেটি তার জন্য নিছক ক্ষতি ক্ষতি একইভাবে একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকাকালীন তিনি নিশ্চয়ই কোনো ব্যক্তিকে কোনো বস্তুকে কোনো আদর্শকে কোনো মতবাদকে অবশ্যই অনুকরণ করবে একজন মানুষ নিশ্চয়ই তার জীবন চলার পথে অনুকরণের নির্দিষ্ট কিছু নিয়ম নীতিমালা থাকবে যদি সেই নিয়ম নীতিগুলো সঠিক থাকে তাহলে তার সেই অনুসরণের ফসল তিনি ঘরে তুলবেন সঠিক ভালো ফলাফল তিনি পাবেন আর যদি সেই অনুসরণ এবং অনুকরণের নিয়ম নীতিগুলো থাকে ভ্রান্ত ভুল তাহলে তাঁর এই অনুকরণ বই আনবে তার জন্য চরম পরিণতি সমাজ দর্শক আজকের এই যুগে বিশেষ করে পৃথিবীর উন্নত প্রযুক্তির বদৌলতে সারা বিশ্বের মানুষের কাছে যত মত আদর্শ আছে সবগুলো আজকে পৌঁছে গেছে এবং এর ফলে মানুষের মাঝেও নানামুখী মত এবং আদর্শের অনুকরণের প্রবণতা আমরা লক্ষ্য করি ঠিক এই মুহুর্তে আমরা আলোচনা করতে চাইছি কোরআন এবং সুন্হের আলোকে একজন মুসলিম অনুকরণ করবেন কাকে কোন কোন জিনিসকে কোন কোন ব্যক্তিকে কোন কোন বিষয়কে এবং তার অনুকরণের মূলনীতিগুলো কি হবে অনুকরণ করতে গিয়ে সমস্যাগুলোর সমাধান তিনি কিভাবে করবেন আসল কোরআন এবং হাদিসের আলোকে আমরা সে বেশি আলোচনা করি শুধু দর্শক তার আগে আবারও বলে রাখি যে অনুসরণ যদি আমাদের ভুল হয়ে থাকে ভুল কিছুর অনুসরণ যদি আমরা করে থাকি তারপরে না হবে খুবই ভয়াবহ এক কথায় আমরা অনুসরণকে দুটি ভাগে ভাগ করতে পারি সঠিক অনুসরণ ভুল অনুসরণ সঠিক অনুসরণ হলো কোরআন এবং সুনন্যায় যে অনুসরণের কথা আল্লাহ সুহাতা এবং তার রসুল সল্লা আলিয়াল্লাম বাতিল দিয়েছেন সেগুলো হলো সঠিক অনুসরণ আর এর বিপরীতে ভুল অনুসরণ হলো। কোরআন এবং সুনায় যে সমস্ত অনুসরণ সম্পর্কে আমাদেরকে সতর্ক করা হয়েছে যে সমস্ত অনুকরণের ব্যাপারে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই সমস্ত অনুকরণগুলো হলো ভুল অনুকরণ এই অনুকরণের দুটি পথ সঠিক অনুকরণ এবং ভুল অনুকরণ এই দুটি কোরআন এবং সুননার আলোকে আমরা আলোচনা করবো সমাজের দর্শক যারা ভুল অনুকরণের পথ বেছে নিয়েছেন تعذي الشمبرك قول لك كرة شن كرة يوم يعد الظالم على يديه كما تردين ترابل بي يوم يعد الظالم على يديه يقول يا ليتني تخلت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجوع شو تدر شوق سوريا فرقان الرعاية قلت ترابل شن ক্যামতের দিন যারা দুনিয়াতে নিজের প্রতি নিজে জুলুম করেছে অত্যাচার অবিচার করেছে এরকম লোক নিজের হাত নিজে কামড়াবে আক্ষেপের চোটে এবং বলতে থাকবে হায় আক্ষেপ আমি যদি কে জীবনে আমার সঙ্গী বানাতাম তার আদর্শের অনুকরণ যদি আমি করতাম ইয়া ওয়াইলা তা লাইতান ইলাম আত্ম হিজফুল খালিলা হায় আক্ষেপ যদি আমি অমোক ব্যক্তিকে অমক আদর্শকে আমি আমার বন্ধু না তাম সেটার যদি অনুসরণ না করতাম শুধু দর্শক এভাবে আক্ষেপ করতে থাকবে অন্য এতে আসছে অনেকে দুনিয়াতে ফিরে আসতে চাইবে আবার সঠিক অনুকরণ করার জন্য কিন্তু সে থাকবে না সম্ভবত দর্শকবৃন্দ আসুন কোরআন এবং সন্ন্যার আলোকে সঠিক অনুকরণগুলো জেনে এবং প্রতিজ্ঞা করে নেই আমার অনুকরণ হবে তারই আলোকে আমরা যাদেরকে অনুকরণ করবো কোরআন এবং সুনার আলোকে সঠিক অনুকরণের মূল কথাটুকু আমরা অনেকেই জানি মূলত আমরা অনুসরণ করব আল্লাহ সুহানতআলা এবং তার রসুল সদুল্লাহ সাল্লাম তথা আল্লাহর নাজিলকৃত ওহির আমরা অনুসরণ করব আল্লা সুহানতআাল কোরআনে কারিমের ভিতরে ইর সাদ করেছেন তার রসুল সদুল্লাহামের অনুকরণ প্রসঙ্গে ফি রসুল হাসানা লিমান কানা কানজুল্লাহরা যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে পরকালের প্রতি ইমান রাখে আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে ওই ব্যক্তির জন্য রয়েছে রসুলের জীবনের ভিতরে উত্তম আদর্শ অর্থাৎ সেটির অনুকরণ করা অন্য আয়তে আল্লাহ সোহায় বলেন ওমা আর চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আমি যত রসুল দুনিয়াতে পাঠিয়েছি তাদের সকলকে এই জন্যই পাঠিয়েছি যে আল্লাহর অনুমোদন সাপেক্ষে তাদের অনুসরণ করা হয় তাদের অনুসরণ যেন মানুষ করে তাদেরকে ফলো করার জন্য আমি মাইল ফলক হিসেবে তাদেরকে পাঠিয়েছি সময়ত দর্শক নবীর রসুলগণ শুধু ভক্তির পাত্রই নন তারা মূলত অনুসরণের পাত্র আর অনুসরণের স্বার্থে বা অনুসরণের প্রসঙ্গেই ভক্তির বিষয়টি চলে আসে আজ আমাদের মুসলিম সমাজে অত্যন্ত পরিিতাপের সঙ্গে আমরা দেখি নবীর রসুল সোল্ল্লা সাল্লামের প্রতি ভালোবাসা ভক্তি আমাদের যা আছে তার সিকি ভাগ অনুকরণ আমাদের মাঝে নেই অথচ ভক্তিতে মুক্তি নয় মুক্তি হলো অনুসরণে আমরা অনেক সময় ভক্তিতেই মুক্তি এটা অন্য কোন ক্ষেত্রে খাটলে খাটতে পারে সেটি ভিন্ন বিষয় আল্লাহ সাহান তো আল্লার কাছ থেকে যে নাজাদ বা মুক্তি আমরা আশা করি এর সঙ্গে ভক্তির সম্পর্ক ততটা নেই মূলত সম্পর্ক অনুসরণের এবং অনুসরণের সঙ্গে ভক্তির একটা সম্পর্ক অবশ্যই আছে। সময় দর্শক তাহলে আমরা মূলত অনুসরণ করবো নবীর রসুলগণের কারণ নবী রসুলগণকে দুনিয়াতে পাঠানো হয়েছে তাদেরকে অনুসরণ করার জন্য আজ আমরা অনেকেই নবীর রসুলগণের প্রেম ভালোবাসার দাবি করি ইসলামের কথা বললে বলি আমরা ইসলাম শান্তির ধর্ম কিন্তু যদি বলা হয় ইসলামকে আপনার জীবনের প্রত্যেকটি স্তরে বাস্তবায়ন করুন তখন আমরা চুপ হয়ে যাই শান্তির ধর্ম বাস্তবায়ন করতে সমস্যা কোথায় শান্তি আসবে তো দুনিয়াতে কিন্তু না সেখানে আসলে আমরা নীরব হয়ে যাই ঠিক একইভাবে রসুলসল্লা সাল্লামকে খুব ভালোবাসি খুব শ্রদ্ধার সাথে উল্লেখ করি তার অনুকরণের প্রশ্নে আমরা আবার নীরব হয়ে পড়ি এই জন্য অনুকরণ করতে হবে না রসুলগণের তাদেরকে পাঠানোই হয়েছে তাদেরকে ফলো করার জন্য অনুসরণ করার জন্য আল্লাহ তালা করিমসিনে বলেন জনৈক নবীর কথা যখন মানুষ শুনছিল না কোন এক জনপদের লোক এক লোক দূর থেকে এসে একজন মানুষ ইমানদার মানুষ তাদেরকে বলছিলেন ইয়া কৌমি হে আমার সম্প্রদায়ের লোকেরা ইত্তাবি আল মুসলিম আল্লাহর প্রেরিত বান্দাদেরকে আল্লাহর প্রৃত রাসুলগণের তোমরা অনুসরণ করো অনুকরণ করো ইত্তাবি আহ মাল্লাস আলুকুম আজরা ওহম এ সমস্ত লোকদের অনুকরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করেন না কোনো পারিশ্রমিক যারা চান না তারাই হলেন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত আল্লাহ তাদেরকে হেদায়ত দেখিয়েছে সম্মানিত দর্শক আমরা যে অনুসরণ করি হয় আমার বিবেক অনুসরণ করব। নয় আমার প্রবৃত্তির অনুসরণ করবো কিংবা অন্য কোনো মানুষ বা আদর্শ অনুসরণ এই যাদের আমি অনুসরণ করছি যাদের উপরে ভিত্তি করে আমার অনুসরণ চলছে তাদের কেউই কিন্তু ভুল থেকে মুক্ত না অথচ আল্লাহ হাসি হাত তালা সব জানেন তিনি একমাত্র গোলের ঊর্ধ্বে তাঁর নির্দেশের আলোক আমরা করি তবেই আমরা পাবো সঠিক পথের দিশা সে বিষয়ে আলোচনা না আমি মোহাম্মদ আপনারা দেখছেন পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা আলম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 বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি সম্মানিত দর্শক বিরতির আগে আমরা আলোচনা করছিলাম আমরা অনুসরণ যে করব অনুসরণের ক্ষেত্রে আমরা কোনো ব্যক্তিকে সাধারণ কোনো আদর্শকে যদি আমরা অনুসরণ করি বা নিজের বিবেককে যদি আমরা অনুসরণ করি তাহলে এর কোনোটি ভুল থেকে মুক্ত নয় এর প্রত্যেকটি ভুল এর আশঙ্কা এর প্রত্যেকটার মাঝেই নিয়ে অতএব আমরা যদি এগুলোকে অনুকরণ করি তাহলে আমরা যে ভুল মুক্ত থাকতে পারব সেটি কোনোভাবেই বলা যাবে না এর বিপরীতে আমরা যদি অনুসরণ করি আল্লাহ এবং তার রাসুলের তাহলে আমরা নিশ্চিত পথের দিশা আমরা পেয়ে যাব। আমাদের জীবনে ব্যর্থতা আসবে না কারণ আল্লাহ সুহান হমত আলা সবকিছু জানেন এবং তিনি সেই অনুপাতে আমাদেরকে নির্দেশ করে থাকেন কোরআন এবং আমাদেরকে নির্দেশ করেছে আল্লাহ এবং তার রাসুল সালামদাররা তোমরা আল্লাহকে এবং তার রাসুল অনুসরণ করো রাসুলকে তোমরা ফলো করো রাসুল কিভাবে চলেছেন কিভাবে চলতে বলেছেন সেটাকে দেখে দেখে তোমরা চলো ঐটাকে অনুসরণ করে তোমরা চলো এবং তোমাদের মধ্যে থেকে যারা উরুল আমর তাদেরকে অনুসরণ করা সে বিষয়ে ব্যাখ্যা করে আসবেন আমর কারা সুরেনা বলেন যে ব্যক্তি আনুগত্য করল সে প্রকার আল্লাহরই আনুগত্য করল অন্যত আল্লাহালা বলছেন আপনার হাতে যারা হাত দিয়ে অঙ্গীকার করেছে যারা আলাল ইমান এনেছে তারা যেন প্রকারান্তরে আল্লাহর হাতেই হাত দিয়ে তারা রবের করলো যে তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ না আপনাকে তাদের মধ্যকার সৃষ্ট বিবাদের মীমাংসাকারী তথা আপনার ফায়সালাকে তারা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না যেমক্সু তু ফায়সালা কুল্লাই হবে না সুмма লা ইয়াজিদু ফি আনফুসি মারাজামিম্মা কদাইতা আপনি যা বলেছেন ফায়সালা করেছেন সে ব্যাপারে তাদের মনে কোনো সংকৃর্ণতা থাকবে না রফিসাল লি মুতাসলিমা এবং রে তারা খুব ভালোভাবে গ্রহণ করে নেবে এরকম যদি হয় তা না হলে তারা ईमानदार হতে পারবে না সূরা নিসার এই পঞ্চম নম্বর আয়াত থেকে আমরা বুঝতে বললাম ईमानदार অনুসরণ করবে মূলত আল্লাহ কোন মোমের নারী এবং পুরুষের জন্য এই অবকাশ নেই যে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লাম কোন বিষয় যদি তাদের জন্য ফায়সালা করে দেন কোন বিষয়ে কোন সিদ্ধান্ত দিয়ে দেন সে বিষয়ে তাদের কোনো ইচ্ছাধিকার বা স্বাধীনতা এখতিয়ার তারা রাখবেন না এখতিয়ার রাখার সুযোগ কোন মোমের নারী পুরুষের জন্য নেই কমাই ইয়াসুল্লাহ রসুল ফকদ্দাল আলমা আরজি বৃত্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্য হয়ে যাবে সে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হবে সুরে হাজাবের। এই ছত্রিশ নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম একজন ইমানদার মূলত অনুসরণ করবে আল্লাহর রসুল সাল্লিম অন্য আয়তা আল্লাহর মা আতা রা দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন সেটাকে তোমরা বর্জন করো সমাজ দর্শক আল্লাহ সুমাহাত তাঁর পক্ষ থেকে নাজিলকৃত ওহি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আদর্শ নির্ভুল ভুলের ঊর্ধ্বের আদর্শকে অনুসরণ করার জন্য আল্লাহ বিভিন্ন ভাবে মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ বলে আয়তাল্লাহ বলছেন তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে যা এসেছে সেইগুলোকে তোমরা অনুসরণ করো আল্লাহর নাজিলকৃত ওহি তথা আদর্শকে তোমরা অনুসরণ করো অন্য আয়তে আল্লাহ তালা বলেন আল্লা পক্ষ থেকে যে বরকতপূর্ণ বিষয় নাজিল হয়েছে ওইটার অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করো তাহলে আশা করা যায় তোমরা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হবে সুরা নামের এই একশো পঞ্চান্ন নম্বর আমরা বুঝতে যে অনুসরণ হবে মূলত আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম তথা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহির সময় দর্শক আমরা অনুসরণ করবো এমন আদর্শের যে আদর্শের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই পৃথিবীতে যত আদর্শ যত মত যত ব্যক্তির আমরা অনুসরণ করি তাদের প্রত্যেকেরই জীবনে ভুল আছে। এবং তাদের আদর্শের সঠিকতা ভুল সঠিকতা অথবা ভ্রান্তি এটি যাচাই খুব কঠিন হয়ে যায় অনেক সময় দেখা যায় যে তাদের আদর্শ ভুল বলে প্রমাণিত হয়েছে তখন আমাদের আক্ষেপ করলেও আর সেই জীবনের মূল্যমান সুযোগ সময় আমরা আর ফিরে পাই না তাই আসুন নির্ভুল গন্তব্যে পৌঁছাতে চাইলে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের আনিত দিনকে প্রকৃত অর্থে অনুসরণ করি আমরা যারা মুসলিম দাবি করি আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাহিসাল্লামকে বিশ্বাস করি ভক্তি করি কিন্তু অনুসরণের বেলায় দেখা যায় আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আদর্শ মতবাদকে আমরা লালন করি সেগুলোকে অনুসরণ করি কখনও একজন মানুষ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুল সাল্লিশ সাল্লাম আদর্শকে অনুকরণ না করবে আসুন আদর্শের মূল জায়গাটাকে আমরা চেনার চেষ্টা করি আমরা মূলত অনুসরণ করবো আল্লাহকে এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লাম তৃতীয়ত যে বিষয়টি আমরা বলতে পারি সেটি হলো আমরা অনুসরণ করব। আল্লাহ এবং তার রসুল আলোকে যারা পরিচালিত হন নিজে এবং অন্যদেরকে পরিচালিত করেন আল্লাহ এবং আল্লাহ আলাহ কোরআন করিবের ভিতরে বলেছেন আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে থেকে যারা উলুল আমর তোমাদের মধ্যে থেকে যারা নেতৃস্থানীয় তাদের অনুসরণ করো এই আমর বা নির্দেশের মালিক যারা এই কথা বলতে বলেছেন এখানে মূলত বোঝানো হয়েছে আল্লাহ আদর্শের আলোকে যারা আল্লাহর বান্দাদেরকে পরিচালিত করেন সে সমস্ত শাসকদের কথা আর কেউ কেউ বলেছেন এখানে মূলত বোঝানো হয়েছে ওলামা একরামদেরকে উভয় অর্থই সঙ্গেই হতে পারে অতএব একজন ইমানদার ওলামায়ক রামকে অনুসরণ করবে যারা আল্লাহর পথে আহ্বান করে আল্লাহর পথে আহ্বান করে তারা অনুসরণ করবে তাদের কথাগুলো ফলো করবে কিন্তু লক্ষ্য রাখতে হবে তাদের অনুসরণ মানেই হল তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুল সল্লাহ আলু সাল্লামের আদর্শের আলোকে এবং সেই পথে মানুষকে আহ্বান করে ততক্ষ পর্যন্ত তাদের অনুসরণ চলবে তাদের অনুসরণ তাদের নিজস্ব মতবাদের প্রতি যদি হয় তাদের নিজস্ব আদর্শের প্রতি যদি হয় আল্লাহ এবং তার রসুল সল্লাহ সাল্লামের পথের বাইরে বা ব্যতিক্রম কোন পথ এবং মতের দিকে যদি তারা আহ্বান করেন সেক্ষেত্রে তাদের অনুসরণ চলবে না দর্শক আল্লাহ এরকম ব্যক্তিদের অনুসরণের জন্য এখানে যেমন নির্দেশ করেছেন তেমনি ভাবে আরো জায়গা তিনি নির্দেশ করেছেন এক জায়গায় আল্লাহ ফেরাউনের কৌমের মধ্য থেকে একজন নিকার মানুষ যিনি ফেরাউনের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন তিনি তার জাতিকে যেরকম সত্য কথা আহ্বান করছিলেন তার কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন এবং যিনি ইমান এনেছিলেন ফেরাউনার সদস্যদের মধ্যে থেকে তিনি তাদেরকে লক্ষ্য করে বলেছেন হে আমার জাতি তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদেরকে সঠিক পথে আহ্বান করছি একটা পর্যায়ে গিয়ে তিনি বলেন মালি আমি তোমাদেরকে মুক্তির পথে আহ্বান করছি ও তাদের ইলান না আর আমাকে তোমরা জাহ্নামের পথে আহ্বান করছ সুরে গাফের আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম যে আমরা অনুকরণ আল্লাহর পথে যারা আহ্বান করেন তাদের অনুকরণ করব। এআতে আল্লাহর প্রতি আহ্বানকারীর অনুকরণের অনুমোদন আমরা পাচ্ছি সম্মানিত দর্শক তবে সেক্ষেত্রে ইতিপূর্বে যে কথাটি বলেছিলাম সেটি বলবৎ থাকবে তাদের অনুসরণ অনুকরণ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে করান এবং শূন্য আলোকে পরিচালিত করেন এছাড়াও আমরা যে সমস্ত নেককার আল্লাহ সুহানাত আল্লাহ পূর্বসুরী বান্দারা চলে গেছেন তাদের আমরা অনুসরণ করবো বিশেষ করে সাহাবা ক্রাম এর অনুসরণ আমরা করব। তাদের মধ্যে থেকে মহাজের আনসার দুইটা শ্রেণী এর বাইরে কেউই নেই এই মহাজের অথবা আনসার উভয় শ্রেণীর সাহাবায়ক রাম বিশেষ করে যারা সিনিয়র সাহাবায়ক রাম তাদের অনুসরণ করার পরে আল্লাহ আমাদেরকে কোরআন নির্দেশ করেছেন তাদের অনুসরণ আমরা করব এবং তাদের অনুসরণের বেলায়ও ওই কথাটি মনে রাখতে হবে মূল অনুসরণটা হবে ওহির অনুসরণ মানুষ হিসাবে তাদেরও কোনো ভুল হয়ে যেতে পারে কিন্তু তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছে তাদের সমালোচনা করা নিষেধ তাদের অনুসরণের নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে অতএব তাদের আমরা অনুসরণ করব মৌলিকভাবে তবে শুধুমাত্র সেটুকু ব্যতিক্রম হবে যদি তাদের মধ্য থেকে কারোর জীবনে কোনো পদস্কলন আমরা দেখতে পাই কোরআন এবং সুন্দর আলোকে তাহলে সেটুকু আমরা করব আল্লাহ কোরআন করিমে বলেন সুরে তো এই একশো নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলেন আর পূর্বসুরী মহাজির হিজরতকারী এবং আনসারি যে সাহাবায় ক্রাম এবং যারা তাদের অনুসরণ করেছেন এহসানের সঙ্গে অর্থাৎ এখলাসের সঙ্গে বা ভালোভাবে তাদের সকলের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তাদের জন্য আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদ দিয়ে নহর প্রবাহিত হবে এবং তারা সেখানে সদা সর্বদা থাকবে আর এটাই হল চূড়ান্ত সফলতা একজন মানুষের জীবনের সম্মানিত শুধু আমরা এই থেকে বুঝতে পারলাম অনুসরণ করব আল্লাহ তালার সেই পূর্বসুরী মহাজের এবং আনসার বান্দাদেরকে তাদের অনুসরণ যদি করি তো আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবে আমরা অনুসরণ করার ক্ষেত্রে আরও দেখতে পাই আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু ইমানের উপরে তৌহিদের উপরে তারা গত হয়ে গেছেন তাদেরও আমরা অনুসরণ করব কোরআন এবং সন্না তাদের অনুসরণ করার অনুমোদন আমাদেরকে দিয়েছে বাপদাদাদের অনুসরণ পূর্বপুরুষদের অনুসরণ করা যেতে পারে তবে সর্ত ওই সেটাই যে তাদের অনুসরণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করবো তারা যদি কোরআন সন্ন্যার উপরে প্রতিষ্ঠিত থেকে যান তাহলে তাদের অনুসরণ করবো আমরা এ বিষয়ে আলোচনা বিস্তারিত সময় সাপেক্ষ আজ আর আমাদেরকে সময় অনুমোদন দিচ্ছে না এখানে বিদায় হচ্ছে ইনশা আল্লাহ এ বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তী পর্বে সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ তালার পালনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাখুন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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ সবানার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে স সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ আল রায়ন ব্যাংক সাতচল্লিশ খ্যালথাউট রোড বার্মিংহ্যামে কার্য এক এক এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট এক এক তিন এক শূন্য তিন उ एपोर्ट आकाशे रंगुवे बहुबार कर लाल नील सबुज आकाशी बेगुनि হলুদকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদে ক্ষোভ হতাশা সম্পর্কে देख जीवन रंगल कत कार्यक्रे मोमिन बंदा निजेटी इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु मंगलवार रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांग से इसी बांगल्